বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী পৃথিবীর যে যে প্রান্ত থেকে কোরআন এবং সুনার অবাহিত বর্ষণের এই ক্ষেত্র এটিকে সামনে নিয়ে যারা বসেছেন তাদের সকলকে আল্লাহ সুবহান হ তালার পক্ষ থেকে নাজিল হওয়া শান্তি এবং রহমতের তোয়া করে শুরু করছি আজকে আমাদের আলোচনা আজ আমরা আলোচনা করব কোরআন এবং সুনার আলোকে ইত্তেফা প্রসঙ্গে সম্মানিত দর্শক বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম কোরআন এবং সুনার আলোকে একজন মমিন কার কার অনুসরণ করবে তার অনুসরণের সঠিক অনুসরণগুলো কী কী সঠিক অনুসরণগুলো কি সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা দুটি পয়েন্টের আলোচনা করেছি মূলত একজন ইমানদার অনুসরণ করবেন কোরআন এবং সুন্নাহের একজন মুসলিম মূলত অনুসরণ করবেন ওয়হির একজন ইমানদার মূলত অনুসরণ করবেন তার সৃষ্টিকর্তা কারণ সৃষ্টিকর্তা যিনি তৈরি করেছেন আপনাকে আমাকে তিনিই জানেন আমাদের জীবনের কল্যাণ অকল্যাণ শুভ অশুভ কোথায় নিহিত আজকের যুগে আমরা খুব সহজে বিষয়টিকে বুঝতে পারি যে কোনো জিনিস যিনি প্রস্তুত করেন তিনি সেই জিনিসটির ব্যবহার কীভাবে করতে হবে তার সম্পর্কিত নীতিমালা উল্লেখ করে একটি গাইডবুক সাদে দিয়ে দেন এই গাইডবুকের আলোকে ব্যবহার করে যদি সেই জিনিসটিকে ব্যবহার করেন তাহলে তার সমুদায় উপকারিতা তিনি ভোগ করতে পারেন আর যদি তিনি এটিকে এড়িয়ে চলে নিজের মন ব্যবহার করতে চান তাহলে কিন্তু তার দ্বারা তিনি লাভবান হওয়ার বিপরীতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন ঠিক একইভাবে একজন মানুষ কোন পথে চলবে কীভাবে চলবে না চলবে সেক্ষেত্রে আল্লাহ সুবাহনত আলাহ তাকে নীতিমালা দিয়েছেন তিনি সৃষ্টিকর্তা তিনিই ভালো জানেন তার নীতিমালার আলোকে যদি আমরা চলি তাহলে আমরা সঠিক পথের উপরে থাকব আর হলে বিভ্রান্ত হব ক্ষতিগ্রস্ত হবো আমরা আমাদের মন চললে কোনো ভাবে আমরা লাভের দেখা পাবো না সময় তো শুধু আল্লাহ সুবাহনত আল্লাহর ওহিকে অনুসরণ করেছেন যারা এই পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত তাদের মধ্য থেকে যারা গত হয়ে গেছেন তাদের কেউই ক্ষতিগ্রস্ত হননি আমরা তাদের সকলের জীবনকে দেখি সমুজ্জ্বল তাদের আলোচনা পৃথিবীতে আল্লাহ তালা রেখেছেন তাদের প্রশংসাকারী দুনিয়াতে রয়েছে তাদের অনুসারী দুনিয়াতে রয়েছে তাদের জীবনের শেষ পরিণতি হয়েছে ভালো অক্ষান্তরে যারা নিজের নফস বা প্রবৃত্তির অনুসরণ করেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করেছে আদর্শ বানিয়েছে অন্য কাউকে আল্লাহ সুবাহা তালা তাদের দুনিয়াতেই আমরা দেখতে পাই তাদের অনুসারী নেই তাদের স্তুতি বাক্য বর্ণনাকারী কেউ নেই তাদেরকে দেখি যে তাদের জীবনে শেষ পরিণতি ভালো হয়নি ব্যক্ত হয়ে গেছেন সম্মানিত দর্শক আল্লাহ সুবাহাতালার অনুসরণ এবং তার রসুল তথা অহির অনুসরণের মধ্যেই মানবতার একমাত্র কল্যাণ এবং মুক্তি নিহিত আছে তারই আলোকে কোরআনই আমাদেরকে নির্দেশ করছে ওলামায় ক্রামের অনুসরণ করতে আমরা ওলামায় ক্রামের অনুসরণ করব যথাযথ শর্ত সাপেক্ষে তৃতীয়ত যে সমস্ত সাহবায় ক্রাম মহাজরান সাহ থেকে গত হয়ে গেছেন আমাদেরকে কোরআন নির্দেশ করছে তাদের অনুসরণ করতে সেটিও আমরা করব আজ আরেকটি বিষয় আলোচনা করি আমরা অনুসরণ করব আমাদের পূর্বসূরি সে সমস্ত বংশের পূর্বসূরি ব্যক্তিত্বদের যাদের আল্লাহ সুহান তালা ইমান এবং আমলে সালেহের উপরে থাকার তফিক দিয়েছেন এরকম পূর্বপুরুষদের অনুসরণ অনুকরণ করতে বাধা নেই বরং নির্দেশ দিয়েছেন এবং বিভিন্ন নবীর রসুলগণকে দেখেছি আমরা তারা তাদের পূর্বপুরুষদের ভালো জিনিস অনুসরণ করতেন যদিও আমাদের সমাজে আজকাল আমরা পূর্বপুরুষদের অনুসরণের নামে ভালো মন্দ যাচাই না করে তাদের সব কিছুকে অন্ধ অনুসরণ করি এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এটিকে ইসলাম সমর্থন করে না আর এটা যুক্তির আলোকেও কোনোভাবেই সঠিক হতে পারে না আল্লাহ মাহ্লাহ কোরআন করিমের বিদের বলেন বললে দিন আহ মানু হত্যাবাত হোম দুর্গিয়ে তো হোম যারা ইমান এনেছে এবং তাদের অনুকরণ অনুসরণ করেছে তাদের সন্তানরা ইমানের সঙ্গে আল হাক না বিহিম দুরি সে সমস্ত সন্তানদেরকে তাদের বাবাদের সঙ্গে তাদের পূর্বপুরুষদের সঙ্গে আমি মিলিয়ে দিব অর্থাৎ তাদেরকে যেরকম আমি মাকবুল গ্রহণযোগ্য বান্ধা হিসাবে আমি তাদেরকে গ্রহণ করেছি তাদেরকে আমি মাকবুল বান্ধা হিসেবে নিয়েছি এদেরকেও আমি মাকবুল বান্ধা হিসাবে নিব। তাদের যেরকম নাজাদ দিয়েছি এদেরকেও তাদের সঙ্গে যুক্ত করবো অর্থাৎ নাজাদ দিব এবং অমা আল্লাহাত হম আমলি মিন সেই তাদের কোনো আমলকে আমি নষ্ট করবো না কল্লমরে ইমবিমা কাসাবারাহীন এবং প্রত্যেক মানুষই যা যা করে তার কর্মের অনুযায়ী তাকে ফল দেয়া হয় এ কর্মের ফলাফল আল্লাহ সাত কাছে রক্ষিত সুপ্রিয় দর্শক সুরাথুরের একুশ নম্বরী আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম পূর্বসুরীরা যদি ভালো কাজ করে থাকেন তাহলে তাদের জরুরিয়া বা তাদের বংশধর হিসাবে আমরা তাদের অনুসরণ করতে পারি এই আয়াত আমাদেরকে এসেও অনুমোদন দিচ্ছে বরং উৎসাহ দিচ্ছে এই আয়াতের মাধ্যমে কোন কোনো তফসির কারো বিশ্লেষকগণ বলেছেন যে আয়াতের মূলত বলা হয়েছে যারা ইমান নিয়ে দুনিয়া থেকে গেছেন এবং তাদের সন্তানরা ছোটোবেলায় মারা গেছে তাদের সম্পর্কে বলা হয়েছে কিন্তু আয়াতের অর্থের ব্যাপকতা আমরা যে বিষয়টি আলোচনা করছি সেটিকেও সামিল করে অর্থাৎ একজন ইমানদার তার সন্তানরা যদি তার অনুসরণ করে ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কোরআন সন্ন্যার অনুসরণের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে তারাও তাদের বাবাদের সঙ্গে মিলিত হবে করণা করিমের অন্য আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ তালা বলছেন প্রত্যবাহ মিল্ল আবা ইব্রাহিম মা কান্দালানা আর নশিকা বিশ ফুল্লাহ আলীনা আলান্ন সালান আটত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা তার এক নবী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন তিনি বলেছেন আমি আমার বাবা ইব্রাহিম এবং ইসমাইল এবং ইয়াকুব এদের মিল্লাত এবং এদের আদর্শকে আমি অনুসরণ করেছি এবং আল্লাহর সঙ্গে শির করা এটা আমাদের জন্য কারোর জন্য শোভা পায় না যে আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন তার প্রতি শির করা আমাদের এবং কারোর পক্ষেই শোভা পায় না বলতে চেয়ে অনেকেই জানে না জানে আল্লাহর সঙ্গে সিরক করে সুপ্রিয় দর্শক এ আয়াতেও নবী তার পূর্ব সুরী বাব তাদের অনুসরণ করেছেন যাদের অনুসরণ করা হয়েছে তাদের মূলত অনুসরণ করা হয়েছে তাদের ইমানের ক্ষেত্রে তাদের সহি বিশ্বাসের ক্ষেত্রে তাদের সহি আমলের ক্ষেত্রে ভুল টুকুর অনুসরণ নয় কারণ কোরআনে কারিমে এই অনুসরণ অনুসরণকে যেরকম উৎসাহিত করা হয়েছে একইভাবে কখনো কখনো বাপদাদাদের অনুসরণের বিষয়ে কোরআনে করিমে নিরুৎসাহিত করা হয়েছে এটি আসলে নির্ভর করবে বাপদাদার আদর্শের উপরে ভিত্তি করে অন্য এত আল্লাহ তালা বলেন আমা মতুদ ইয়াকুব আলহিসামের কথা আল্লাহ তালা আলোচনা করতে গিয়ে বলেন তোমরা কি তখন উপস্থিত ছিল যখন তিনি তার সন্তানদেরকে বলেছিলেন আমার তাইলে তোমরা কার ইবাদত করবে কার গোলামী করবে ইসমাইল মুসলিমুন আমরা আপনাকে এবং আপনার বাপদাদা তথা ইসমাইল ইব্রাহিম এসহাক ওনাদেরকে যে মাহবুদ ইবাদত করতে দেখেছি আমরা তারই ইবাদত করব। এক মা আল্লাহ সেই মাহবুদ ইবাদত আমরা করব এবং আমরা কাছে আত্মসমর্পণ করবো সুরে বা কারার একশো নম্বর এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে বাবদাদের অনুসরণ এর কথা আল্লাহ আল্লাহতালা উল্লেখ করেছেন তবে ওই সে একই শর্ত আবারও বলছি যে বাবদাদা থাকতে হবে কোরআন এবং সন্না এবং ওহির আদর্শের ওপর প্রতিষ্ঠিত তখন বাবদাদের অনুসরণও প্রশংসনীয় আল্লাহ তালা এটাকে সঠিক অনুসরণ হিসেবে অভিহিত করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন লাইন হাদিল উম্মা ইল্ামা সলহাবিহি আউআালুহা এই বাপদাদা পূর্বসুরী তথা বিশেষ করে মহাজনানসাদ সাহবা একরাম সহ ইসলামের প্রথম জামানার প্রথম যুগের যে সমস্ত মনীষীগণ তাদের আদর্শগুলোকে দেখে দেখে ফলো করা কোরআনসোন নার আলোকে এর মধ্যেই আমাদের কল্যাণ নিহিত তিনি বলেছেন এই মত সফল হবে না সংশোধিত হবে না যতক্ষণ না তারা তাদের পূর্বসূরিদের অনুসরণ না করে আসুন সঠিক অনুসরণ করি আমাদের পূর্বশুরীদের অনুসরণ করার যে নির্দেশ আমাদের কোরআন দিয়ে সেটি করি সঠিক অনুসরণের আরেকটি নমুনা কোরআন আমাদেরকে বর্ণনা করেছে আল্লাহ তালা বলেন ও ইন্নাফি হিলহু আলহিম ইবা আন যারা হজরত ঈসা সালাম সম্পর্কে মন্তব্য করেছেন তারা মূলত ধারণা করে মন্তব্য করেছে এই ধারণা করে মন্তব্য করাকে আল্লাহ তালা সমালোচনা করেছেন আল্লাহ তালা আমাদেরকে ইকিনের অনুসরণ করতে বলেছেন আল্লাহ তালা আমাদেরকে দৃঢ় বিশ্বাসকে ফলো করার কথা বলেছেন যে কোনো বিষয়ে বিশেষ করে দিনের বিষয়ে আমরা সন্দেহের অনুসরণ করব না আমরা অনুসরণ করব নিশ্চিত বিষয়টা যখন কোনো বিষয় নিয়ে দেখা দিবে সন্দেহ অর্থাৎ একটি দিক থাকবে এমন যে সেটি সঠিক বেঠিক দু যে হতে পারে আর অপর দিকটি নিশ্চিতভাবে যখন আমরা দেখব যে সঠিক তখন আমরা ইয়কিন বা ওই নিশ্চিত দিকটাকে আমরা গ্রহণ করবো আল্লাহ হাত তালা কোরআন করিমের একাধিক জায়গায় আমাদেরকে ইকিনকে অর্থাৎ নিশ্চিত এবং দৃঢ় বিশ্বাসকে অনুসরণ করার নির্দেশ করেছেন আল্লাহ বলেন ওলা তহফু মালাইসালাক আলমী যে বিষয় তুমি জানো না ধারণা করে সে বিষয়ের পিছিয়ে তুমি পড়ো না তাহলে যে কোনো বিষয় আমরা অনুসরণ করব। দৃঢ় বিশ্বাস এবং শিয়র নিশ্চিত বিষয়টি সেটিকে আমরা অনুসরণ করব। এটিও সঠিক অনুসরণ অন্তর্ভুক্ত এবং কোরআন কর্তৃক নির্দেশিত আমরা কার অনুসরণ করব, কিসের অনুসরণ করবো সে প্রসঙ্গে কোরআনে করিমের আরেকটি নির্দেশ আমরা পাই আল্লাহ সুমাহাত আমাদেরকে বলেন ইমানদারদের পথ এবং মত এবং আদর্শ অনুসরণ করতে অর্থাৎ ইমানদাররা যে পথে পরিচালিত হন তারা যে পথে চলেন সে পথকে আমরা অবসর করব সাধারণ অর্থে ইমানদারদের পথকে পরিহার করে নিজে একলা পথে আমরা চলবো না কারণ মানে সাজদার সুজাফিন্নার হাদিসার্সে যে ব্যক্তি ইমানদারদের পথকে বাদ দিয়ে নিজে অন্য কোনো পথকে ধরলো সে ব্যক্তি একা পথে গেল তাকে জাহান্নামে একা নিক্ষেপ করা হবে আর তাছাড়া ইমানদারদের পথ বাদ দিয়ে মোনাফিকদের ফাসিকদের কাফেরদের পথকে যদি আমরা অবলম্বন করি তাহলে সেটি হবে আমাদের বেঠিক এবং ভুল অনুসরণ যে ভুল অনুকরণের কারণে আমাদেরকে ভুল গন্তব্যে জাহান যেতে হবে সম্মানিত দর্শক এই সঠিক অনুসরণ প্রসঙ্গে আল্লাহতালা আমাদেরকে আরেকটি অনুসরণের মাইল ফলক আল্লাতালা দিয়েছেন সেটি হল ইমানদারদের পথকে অনুসরণ করা বিশেষ করে এখানে সাহবা একরামকে বোঝানো হয়েছে এছাড়াও সাধারণ ইমানদারদের পথকে বোঝানো হয়েছে কাফরিদের বিপরীতে ইমানদারদের বলতে এখানে কাফেরদের বিপরীতে ইমানদার পথ আল্লাহ সবহানা তালা কোরআন করিমের ভিতরে এরশাদ করেন। ওয়াল্লা আল্লা সুহাদ বলেন যারা ইমানদারদের পথ বাদ দিয়ে অন্যকার পথকে অবলম্বন করেছে তারা যে পথে গেছে আমি তাদেরকে সে পথে ফিরিয়ে দিই অতএব অনুসরণের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে আমরা যেন ইমানদারদের পথ বাদ দিয়ে অন্য কারোর পথ অবলম্বন না করি আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করো সম্মানিত দর্শক সময় এসে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার বিরতির পর এক সাল্লা বিষয়ে আমরা আরও আলোচনা করব আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ তালা আমাদের কাছ থেকে কিছু কথা আমি বাদুদ্দানা দেখছেন পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা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 जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच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 সম্মানিত দর্শকবৃন্দ বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আলোচনায় কোরআন হাদিস এর আলোকে ইত্তেমা আমরা আলোচনা করছিলাম বিরতির আগে আমরা সঠিক অনুকরণ বলতে কি বুঝি কোরআন এবং সুননায় কোন কোন অনুসরণকে সঠিক বলা হয়েছে কোন কোন মাইল ফলককে অনুকরণ করতে বলা হয়েছে সেক্ষেত্রে আমরা অনেকগুলো ফাইন্ড আউট করলাম আল্লাহকে অনুসরণ করব তাদের রসুলকে অনুসরণ করবো ওলামা একরামকে কোরআন এবং সুনার আলোকে যারা চলেন এবং পরিচালিত করেন কোরআন এবং সুনার আলোকেই যারা কথা বলেন তাদের অনুসরণ করব এবং আমরা অনুসরণ করব আমাদের পুরুপুরুষদেরকে যারা ইমানের উপরে গত হয়ে গেছেন তাদের ইমানের বিষয়ে এবং ভালো কাজের বিষয়ে তাদের অনুসরণ করব এবং আমরা অনুসরণ করব সাহাবায়ক রামের আমরা অনুসরণ করব ইমানদারদের পথের সময় তো দর্শক এই সঠিক অনুসরণ না করলে আমাদের ক্ষতি আসবে আর সঠিক অনুসরণ করলে আমাদের ধরা দিবে সাফল্য এটি পৃথিবীর জন্ম থেকে এ পর্যন্ত আমরা যত জাতির ইতিহাস আমাদের সামনে আসে তার সবগুলোকে আমরা অ্যানালাইসিস করলে দেখি ফলাফল এগিয়ে আসে বিশেষ করে রেসুলুল্লাহ সদাল সাল্লামের অনুসরণের মাঝেই যে মুসলিম উম্মাহের কল্যাণ নিহিত আপনার এবং আমার জীবনের প্রকৃত সুখ নিহিত সময় দর্শক এটি আমরা শত শত ঘটনা থেকে বুঝতে পাই আমরা সুখ পাওয়ার জন্য যত পথ ধরেছি সমস্ত পথেই আল্লাহ সুন্নত অসুখের ব্যবস্থা করে রেখেছেন বরং সুখের উপকরণ সব আমরা জোগাড় করি সুখ আমরা পাই না শান্তি আমরা পাই না অস্থিরতা ব্যাকুলতা অশান্তি আমাদের মধ্যে বিরাজ করে সুখের জন্য একমাত্র আমাদের জায়গা এবং ঠিকানা হলো রাসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামের অনুগ্রহ এ প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা শুধু আমরা উল্লেখ করি বহুদের যুদ্ধে রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম সমর নায়ক হিসাবে সেদিনের যুদ্ধের প্রধান সেনাপতি হিসাবে তিনি শাহবা ইকরামের মধ্যে থেকে পঞ্চাশ জনের একটি দল যারা ভালো তীর নিক্ষেপ করতে পারে তাদেরকে দায়িত্ব দিলেন তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য ঠিক করলেন আবদুল্লাব জুবাই রদালকে তাদেরকে বললেন তোমরা এই পাহাড়টির উপরে অবস্থান করবে তোমাদের কাজ হল শত্রুপক্ষ যখন মোদিনে আক্রমণ করতে আসবে আমাদের উপরে যখন তারা আক্রমণ করবে উপর থেকে তোমরা তীর নিক্ষেপ করে তাদের প্রতিহত করবে তিনি বলেছিলেন আমরা দ্বিতীয়ত বাহারি কোনো অবস্থাতে আমার পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত তোমরা নিচে নামবে না সাহাবায় ক্রাম সেখানে গেলেন এবং রীতিমতো যুদ্ধ শুরু হলো যথারীতি সুল্লা সাল্লা সাল্লামের কথা অনুযায়ী ওনারা কাজ করলেন যুদ্ধে বিজয় এল মুসলিমরা বিজয়ী হলেন বিজয়ী হয়ে মুসলিমরা তরবারই তরবারের খাপের ভিতরে ঢুকিয়ে গণীমত তথা যুদ্ধলব্ধ সম্পত্তি যেগুলো কাফেররা ফেলে চলে গেছে এগুলোকে কুড়ানোর কাজে লেগে গেলেন এটি দেখে পাহাড় উপরে থাকা সেই তীরন্দাস বাহিনীর সাহাবায় ক্রামের অনেকেই ছুটোছুটি করে আসতে লাগলেন তারা বলতে লাগলেন যুদ্ধ তো শেষ হয়ে গেছে কাফেররা পালিয়ে গেছে এখন তো আর আমরা পাহাড় করে বসে থাকার কোনো মানে নেই সবাই যুদ্ধলব্ধ সম্পত্তি কুড়িয়ে নিচ্ছি আমরাও কুড়াই তখন সল্লাহি ওয়াসাল্লাম এর নির্দেশ আবদুল্লিবনে জুবাইল্লা তালু বারবার স্বামীদের স্মরণ করেছিলেন যে তোমাদেরকে তো রসুল নিষেধ করেছেন দ্বিতীয় তোমার হারিয়ে তোমরা যেন যাবে না তারা এটিকে ভুলভাবে বুঝছিলেন তারা মনে করেছিলেন যে এর মানে হলো যুদ্ধ চলাকালীন সময় না আসা যুদ্ধ তো এখন শেষ এখন কেন বসে থাকব তারা চলে আসলেন এরপরে কাফের বাহিনী আবার সংঘটিত হয়ে মুসলমানদের উপর আক্রমণ করলো এবং তখন মুসলিম বাহিনী মোটেও যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না ভয়াবহ আক্রমণ উপর থেকে তীরান্দাস বাহিনীর মাত্র দশজন সদস্য থেকে বাকি চল্লিশ জন সকলে চলে আসলেন ফলে উপর থেকে আক্রমণ চলালোভাবে করা গেল না পরিণতি যা হওয়ার তাই হলো মুসলিমরা ভয়াবহ পরিণতির সম্মুখীন হলেন যদিও চূড়ান্ত পর্যায়ে গিয়ে মুসলিমদেরকে আল্লাহতালা শক্তি দিলেন কাফেরদেরকে পরাজিত করলেন তারা পালিয়ে গেল যুদ্ধের ময়দান থেকে কিন্তু এই যুদ্ধে মুসলিমরা অনেক কিছু হারিয়েছে রসুল সল্লা সাল্লামের দাঁত এই যুদ্ধে ভেঙেছে তার প্রিয় সাহাবি ইসলামের দুর্দিনের সঙ্গে হামজার দল্লাহ তালু এই দিনে নির্মমভাবে শহীদ হয়েছিলেন হামজালা রদুল্লাহ তালাহ নির্মমভাবে শহীদ হয়েছিলেন অনেক সাহাবি সেখানে শহীদ হয়েছিল। সত্তর জন সাহাবি সেখানে। দুনিয়া থেকে চলে গেলেন অনেক ক্ষতি মুসলিমদের হল রসুল আকাম সৌদ্াহাল্লাম নিজের রক্তাক্ত হলেন অনেক কষ্ট পেলেন সম্মানিত দর্শক এই যে পরাজয় শুধুমাত্র রসুল সাল্লাহ সাল্লামের সাধারণ একটি নির্দেশকে ফলো না করার ফলে আর এর আগের যে বিজয় ছিল সেটি এর বিপরীত অর্থাৎ ওনার নির্দেশকে ফলো করার কারণে সুতরাং আসুন তার নির্দেশকে ফলো করে আমাদের ইহলৌকিক এবং পরলৌকিক জগৎকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলি কোরআন এবং সুন্না তথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অনুকরণ করলে এই সঠিক অনুকরণ করলে আমাদের কী লাভ হবে সে প্রসঙ্গে আল্লাহ পাকসু মহান তোলাহ কোরআন করিমে এর সাত করেছেন কোরআনে করিমে সুরা বাঁকাল আটত্রিশ নম্বর আয়তাল আল্লাহ তালা বলেন যারা আল্লা তালার হেদায়ত আল্লা পথ নির্দেশকে অনুসরণ করবে কোরআন সুন্নায়কে অনুসরণ করবে তাদের এক নম্বর উপকারিতা হলো তারা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে শান্তি লাভ করবে এবং উভয় জগতে সঠিক পথের দিশা তারা অর্জন করবে আল্লাহ বলেন যার কাছে আমার পক্ষ থেকে হেদায়ত এলো অতবর্ষে আমার হেদায়তকে অনুসরণ করল সে যেন কোনো ভয় না করে সে যেন কোনো টেনশন না করে চিন্তা না করে অন্য এতে আল্লাহ তালা বলছেন সুরায়ত হরসাদ সুল ইসলাম আলতা আলহুদা যে ব্যক্তি হেদায়তের পথকে অনুসরণ করলো তার জন্য শান্তি অবধারিত থাকলো সে শান্তিতে থাকবে সমাজ দর্শক শান্তি এটি আজ সোনার হরিণ হয়ে গেছে এই শান্তিটি অনুসরণ করতে হলে আসুন কোরআন এবং সন্ন্যার পথে আসুন ইসলামী জীবনে আসুন আল্লাহ এবং তার রসুল সদাল্লাসাল্লামের আদর্শে নিশ্চিত শান্তি পাবে منا الشنطي، مانوشيك شنطي، شربيك شنطي الله تلا ديبه شو مانك تدرشوك؟ قران مم سنة ونشونا اكتو بكاريتام رجان لام اكتو بكاريت اخلو، ايرفولي الله تلا دنيا دي كورتتو ديبهن الله تلا بولن وجاعلوا الذين اتبعوك فوق الذين كفروا الى يوم القيامة ثم إلي مرجعكم فحكم بينكم فيما كنتم فيه تختلفون سورة علي عمران الى بنشندنا مباريات الله تلا بولن جاراتو مالا ونشونا كور به رس কেমন পর্যন্ত তারা কর্তৃত্ব অর্জন করবে সাময়িক হয়তো ইমানদাররা কষ্টে নিভোজিত হবেন কিন্তু হাতে আসবে বলেন তোমাদের মধ্য থেকে যারা ইমান এনেছে আমলে সালে করেছে আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন আল্লাহর অঙ্গীকার আল্লাহ করেছেন ওয়াদা যে তোমাদেরকে দুনিয়াতে আল্লাহ তালা কর্তৃত্ব দিবেন দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে শাসনের দায়িত্ব দিবেন যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে দিয়েছেন পৃথিবীর ইতিহাসে একেবারে শুরু থেকে এ পর্যন্ত যারা নবীর রসুলদের আদর্শে চলেছেন স্বয়ং নবীর রসুলগণ তাদের সকলকে আল্লাহ দুনিয়াকে কর্তৃত্ব দিয়েছেন শুরুতে প্রত্যেকেরই কষ্ট হয়েছে চূড়ান্ত পরিণতিতে সকলকে আল্লাহ তালা কর্তৃত্ব দিয়েছেন কেউ দুনিয়াতে কর্তৃত্বশীল না হয়ে কোনো কর্তৃত্বের অধীনতা অবলম্বন করে অভদস্ত হয়ে দুনিয়া থেকে সমাজ দর্শক আসুন করেন এবং সুন্নার পথে আল্লাহ তালা আমাদেরকে প্রভাব দিবেন, প্রতিভূত্তি দিবেন ক্ষমতা দিবেন শান্তি দিবেন সুখ দিবেন আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো দুনিয়াতেই আল্লাহ তালার মাখলুকরা আমাদেরকে সম্মান করবে আল্লাহ বাকরবল সাদ বলেন ওখানা হাকালিমান হেরসুল যারা ইমানদার তাদের প্রতি আপনার ডানাকে আপনি বিছিয়ে দিন তাদেরকে আপনি সম্মান করুন ওনায়াতাল্লাহ বলছেন উল্লাদ্দিন আর সম্মান হ্যাউলাহ আরো বহন করে এবং তার পাশে থাকে তারা আল্লাহ তালার প্রশংসায় পাঠ করতে থাকে আল্লাহ এবং তারা আল্লাহ এবং ইমানদারদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে রব্বা সিয়াতে রহমত আল্লাহ আপনার রহমত এবং এলিম দ্বারা সব জিনিসকে আপনি প্রসস্ত এবং ব্যাপক করেছেন ফাখীনা সব জিনিসকে যদি আপনি রহমত করেছেন সব জায়গায় আপনার রহমত তাহলে যারা তৌবা করেছে আপনার পথর অনুসরণ করেছে তাদেরকে আপনি মাফ করুন মকিম আদাবুল জাহিম তাদের জন্য আপনি কঠোর আজাব থেকে তাদেরকে আপনি রক্ষা করুন রব্বানা আদ খিলহুম জন্নাতে আদ নল্লতি আদাহম আল্লাহ আপনি যে জান্নাততে ওয়াদা করেছেন সে জাননাতে তাদেরকে করান ওমান সালাহামিন আবা ইহিম আজওয়াজ ইহম রিয়া ইহিম নাকালাহুল হাকিম এবং তাদের পুরুষ এবং তাদের পরবর্তী পুরুষ এবং তাদের স্ত্রীগণ এর মধ্য থেকে স্বামী স্ত্রীর মধ্য থেকে যারা ভালো কাজ করেছেন তাদেরকেও সমাজ দর্শক এ আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম ইমান আনার ফলে আল্লাহর মখলুক তথা ফিরেস থাগণ আমাদের জন্য সম্মান করবেন নবীগণ আমাদেরকে সম্মান করছেন আল্লাহ তালাকে নির্দেশ করছেন এবং আরেকটি ভালো দিক আমরা যদি কোরআন এবং সুন্দর অনুসরণ করি সঠিকতার অনুসরণ করি আমাদের অনুসরণ যদি সঠিক হয় আমাদের ফল যদি হয় সঠিক মাইল ফলকের তাহলে সবচেয়ে বড়ো কথা হলো চূড়ান্ত পরিণতি আমাদের ভালো হবে চূড়ান্ত পরিণামটাই কিন্তু ভালো আল্লাহ সব আহমেদাল্লাহ বলেন ফল্লাদিনা আহ মানু বিহি ওয়জ্জারুহুহু নুর আল্লাদি আনজালাম আহু উলাহি কাহমুল মুফলে হামুন সুরাই আহরাফে একশো সাতান্ন আয়াত আল্লাহ তালা বলেন যারা রাসুলের প্রতি ইমান এনেছে এবং রাসুলকে সম্মান করেছে এবং রাসুলের সাহায্য করেছে এবং আল্লাহর পক্ষ থেকে যে নূর যে আলো যে হেদায়তের পথ এসেছে এটিকে যারা অনুসরণ করেছে সঠিকভাবে এটিকে যারা অনুসরণ করেছে এক সঙ্গে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তারাই হলো মূলত সফলকাম, তারা সফল হবে সার্থক হবে চূড়ান্ত পরিণতি তাদেরই হবে আল্লাহ বলছেন অন্য আয়থে সাবেকাল আব্বর উলাম মহাজিরসাদ উল্লেদিন আত্মান্লাহআ আন পূর্বসুরি মহাজির আনসার সাহাবাহিকরা এবং তাদের যারা অনুসরণ করেন বা তাদের পরবর্তীতে যারা এসেছেন তাদের সকল উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট আদাল জান্নাতম তাদের যদি তাহে তালানহর তাদের জন্য আল্লাহ তালা এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদ দিয়ে নহর প্রবাহিত হবে এবং তারা সেখানে সদা সর্বদা থাকবে এবং আল্লাহ সুহান তালা বলছেন যে দিকুল ফৌজাল আজীন এটাই হল চূড়ান্ত সফলতা সম্মানিত দর্শক সুরা তো আবারই একসঙ্গে এত প্রমাণ করছে যে আমরা যদি সঠিক অনুসরণ করি আমরা যদি আল্লাহ এবং তার সুলের অনুসরণ করি তাহলে আমরা নিশ্চিতভাবে চূড়ান্ত পরিণতি আমাদের ভালো হবে আমরা জানা লাভ করতে পারব সমাজ দর্শক পৃথিবীতে নিরাপত্তা পৃথিবীতে শান্তি মানসিক এবং অন্য দিক থেকে শান্তি পৃথিবীতে কর্তৃত্ব এবং পৃথিবীতে সম্মান চূড়ান্ত পরিণাম সব কিছু ভালো এবং ইতিবাচক হবে ওই সমস্ত ব্যক্তিদের যাদের অনুসরণ হবে সঠিক আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং সুনায় বর্ণিত ইতেবা করার তফিক দান করুন ইনশা আল্লাহ পরবর্তী কোন পর্বে আলোচনা করব কোরআন এবং সুন্যায় নিষিদ্ধ ইত্তেবা বা বেঠিক অনুকরণ বলে যেগুলোকে অভিযোগ করা হচ্ছে সে বিষয়ে সে পর্যন্ত যে যেখানে থাকুন না কেন আল্লাহ সুন্দর তালা সকলকে মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ রাখুন আমাদের ইমান এবং আমলের হেফাজত আল্লাহতালা করুন এই দোয়া মহান আল্লাহ তালার কাছে রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম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 जगत दामाते एक तीन दुई শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এআরএাই জিবি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের ঢুকেছে সর্ব ধরনের রীতি আমার দুই পায়ের নিচে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 प्रति शुक्रवार रत साढ़े नटाय पुन सम्प्रचार सकाल आठटाय बांगल्दे बीस टी बांगल्